प्रचार सकाल साढ़े आठ टे बांगे पी बांगल् বাংলা মানবতা সমাধান মুারফত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ বিমিন ওসালাত ওসালামলা সৈদুলমুরসলিনবীনা মোহাম্মদ ওলা আলী ওসাহব আজমাইন ওমন্ত হসানিন্দ তফসির আমাদের হবে সুরা আল মুমিন থেকে এই সুরা মক্কি সুরা এবং এই সুরার নাম হচ্ছে মমিন কারণ এই সুরাই একজন মমিন ব্যক্তি ফেরাউনের যুগে নিজের ইমানকে গোপন রেখেছিল রেখে উপদেশ দিয়েছিল ফেরাউনকে এবং ফেরাউনের অনুসারী ভক্তদেরকে তার কথা এখানে উল্লেখিত হয়েছে যার ফলে এই নাম হচ্ছে সুরা আল মোমিন আল্লাহ ফাকাবুল আলমিন এই সুরাও আরম্ভ করেছেন কোরআনে করিমের নাজেল হওয়ার বিষয়টি দিয়ে কারণ কোরআনে করিম দিয়ে মানুষ হিদায়ত হবে কোরানে করিম যেই ব্যক্তি মেনে নেবে সে আল্লাহর একত্র মেনে নেবে কোরআনে করিম যেই ব্যক্তি মেনে নেবে সেই ব্যক্তি পরকালে বিশ্বাসী হয়ে যাবে কোরনে করিম যেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত কিতাব মেনে নেবে সেরাসুল্লা সাল্লামের রেসা আল্লাহকে মেনে নেবে কোরআনে করিমে রয়েছে আলো মানব জাতির জন্য কুফরি শির আর পাপের অন্ধকার থেকে বাঁচার একমাত্র উপায় আল কোরআনুল করিম মহান আল্লাহ এর সাদ করেছেন হা মিম বিচ্ছিন্ন অক্ষর এগুলি আল্লাহ পাক বিভিন্ন সুরা শুরুতে নাজেল করেছেন আল্লাহ পাক এর উদ্দেশ্য ভালো জানেন কাফের জাতিকে আল্লাহ ফাকরব্বো চ্যালেঞ্জ করেছেন এই ধরনের অক্ষর দিয়ে কোরআনে করিম আল্লাহ ফাকরব্বো বাণী যা নাজেল করা হয়েছে সুতরাং আল্লাপাকের বাণী বিশ্বাস করো আর না হলে তোমরা এর সাথে সামনে মোকাবিলার জন্য এসব আল্লাহ পাক এর সাথে তনজিল কিতাব এটা হচ্ছে নাজেল কিতু কিতাব মিন আল্লাহর পক্ষ থেকে যিনি আল আজিজ সর্বজয়ী মহাপরাক্রান্ত আল আলীম যিনি সর্বজ্ঞ সব কিছুই জানেন গাফের ইজম যিনি সমস্ত গুণা মার্জনাকারী বা কাবিলি তব তবুলকারী সদীদ ইল এক এবং কঠোর শাস্তিদাতা পাপিষ্ঠদের জন্য জিত্তৌল যিনি বড়োই অনগ্রহশীল তিনি ছাড়া কেউ সত্য মাহবুদ নেই এলাইহিল মাসির তার কাছে প্রত্যাবর্তনী স্থল ফিরে যেতে হবে আল্লাহর কাছে মাহুজাদুলফি আয়াত ইল্লাহ ইল্লা জিনা কাফারু আল্লাহ পাখের বিধানাবলি সম্পর্কে তর্ক বিতর্ক করে ওই সব লোকেরা যারা কাফির অস্বীকার আল্লাহ পাখের আয়াত যারা মমিন তারা সে সম্পর্কে কখনও তর্কে জড়ায় না अल्लाह पक्रोर फिलदे दापटर अहंकारी गलाफेरा कर प्रतारित धोखा खेना भोगतु देसी विशाल नेतृत्व और धन सम्पद और दुनिया यभव जमक ये धोका खेना तर कर्म फल हिसाब से परीक्षा स्वरूप दीछे आल्लापा बोन कबाद कबुलू নুহ আল ইসলামের জাতি এই আরব মুশরেকদের পূর্বেও মিথ্যা মনে করেছিল নবীকে ওয়াল আহজাব ও মিমবাদিম এবং তাদের পরে বহু জাতি নবী রসুলগণকে মিথ্যা মনে করেছিল ওয়াহিনু আর প্রত্যেক জাতি অবাধ্য জাতি তাদের রসুল সম্পর্কে এইরকম অসাত উদ্দেশ্য করেছিল যে তাকে ধরে ফেলবে এবং মেরে ফেলবে ওয়াজাদ আল বিল আর তারা বাতিল দিয়ে তারা তর্ক বিতর্কে জড়িয়েছে বা তারা ঝগড়ায় লিপ্ত হয়েছে লিউ হেজু বেহিল হক যাতে করে বাতিল মিথ্যা দিয়ে সত্যকে তারা নিশ্চিন্ন করে সত্যকে সরিয়ে দিতে চায় তারা এবং বাতিলকে তারা প্রতিষ্ঠিত করতে চায় ফা খাজ তহম তখন আমি তাদেরকে পকড়াও করেছি ফাঁকাই ফাঁকানা এ কাব আমার শাস্তি কেমন ছিল জিজ্ঞাসা করো যারা এই ইতিহাস জানে কাজাল কালে মতরিকা আর এইভায়ন হয়েছে আর ওই সব ফেরিস্তা যারা আল্লা পাকের আরস বহন করি। অমন হাউল্লাহ আর ওই সব ফেরিস্তা যারা আল্লা পাখের আরসের আশেপাশে প্রস্তুত হয়ে থাকে ইউসব বেহু নদুর তাদের রবের প্রশংসা বিজড়িত তসবি করে ওয়ু মেনু না বেহি আল্লাহর প্রতি বিশ্বাস করে ওয়াস্তা ফেরু না লিল্লি না আনু আর মমিনদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করে ফেরেস তারা আমাদের জন্য দোয়া করে বলুন আলহামদুলিল্লাহ মমিন হয়ে যান তাহলে মমিন মুসলিমের জন্য বিশ্বাসীর জন্য সৎকর্মশীলদের জন্য মোত্তাকি পরেজগাদের জন্য ফেরেস তারা দোয়া করতে থাকে কি দোয়া করে আল্লাপাক একটা অংশ এখানে উল্লেখ করেছেন রব্বানা ওয়াসে তাকুল্লা সাহীন রহমাতন ওয়াঈলা হে আল্লাহ ওয়াসে তাকুল্লা সাহী রহমাতন ওয়াঈলা তুমি তোমার দয়া এবং তোমার জ্ঞান দিয়ে সব কিছুকে পরিবেষ্ট করে রয়েছে। তোমার জ্ঞান সব কিছুকে ঘিরে আছে আর তোমার রহমত দয়াও সব কিছুকে ঘিরে আছে ফক ফের লিল্লা দিনা তাবু আল্লাহ যারা তবাক করে ফিরে আসে সংশোধন করে তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও এটা একটা দোয়া ফেরিস্তাদের ওয়াত্তাবা ও সাবি এলাকা তোমার রাস্তা যারা অনুসরণ করে তাদেরকে তুমি মাফ করে দাও ওয়াকহিম আজাব আল জাহিম এবং তাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করো রব্বানা ও আদ খেল আদ আর ফেরস্তার আরো দোয়া করে আল্লাহ এই নেক বান্দাদেরকে এমন স্থায়ী জান্নাতে প্রবিষ্ট করো যার তুমি তাদের সাথে প্রতিশ্রুতি করেছো অমান আবাহিম আজওয়াজম আজুরিয়া হিম আর তাদের বাপ দাদা থেকে যারা সৎকর্মশীল তাদের স্ত্রী স্বামীর মধ্যে যারা সৎকর্মশীল ভালো মানুষ অজরিয়াতহিম তাদের বংশের তাদের সন্তান সন্ততির মধ্যে যারা ভালো মানুষ তাদেরকেও তুমি জান্তে দাখিল করো তাহলে এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে বাপ মা যদি অসৎ হয় তাহলে ফেরস্তার দেওয়া পাবে না স্ত্রীর যদি বেহর দ্বার অসতী হয় বেনামাজি হয় তাহলে ওই ফেরিস্তার দোয়া পাবে না স্বামী যদি বিদিন হয় তাহলে ফেরিস্তারা যে দোয়া করবো ওই দোয়াতে ভাগ পাবে না ছেলেমেয়েরা যদি খারাপ হয় তাহলে ফেরিস্তার দোয়া ভাগ পাবে না অমান সালাহা ফেরিস্তারা বলেছেন আল্লাহ যারা ভালো ভালো ছেলে মেয়ে ভালো স্ত্রী ভালো স্বামী হ্যাঁ ভালো বাপ মা দাদা দাদি নানা নানি আল্লাহ তাদের গোনা খাতা মাফ করে দাও তাদেরকে জান্নাতে প্রবিষ্ট কর। এন্না কান্তাল আজিজুল হাকিম আল্লাহ তুমি সর্বজয়ী এবং প্রজ্ঞাপান ওয়াকহিম সইয়াদ আর সমস্ত রকমের খারাপই অনিষ্ট থেকে তাদের রক্ষা করো ক্যামতের দিনে তার ওপর আজিম আর এটা হচ্ছে মহা সাফল্য আল্লাপাক এখান থেকে ইরসাদ করছেন কাফেদের সম্পর্কে যে কাফেররা যখন তাদের কুফরি আর পাপের আর অন্যায়ের অশুভ পরিণাম জাহান্নাম দেখতে পাবে জাহান্নাম ছাড়ার কোনো উপায় নেই তখন নিজের ওপর খুব অসন্তুষ্ট হবে নিজের মাথা নিজে আছাড় দেবে দুনিয়াতে দেখেছেন এরকম লোক কেনা আক্ষেপে নিজের ক্ষতি নিজেই করে নিজের কাপড় ছিঁড়ে ফেলে দেয় রাখবো না আর আত্মহত্যা কেন করে না আর এরকম জীবন রাখবই না অশান্তির জীবন তো কাফেররা যখন দেখবে যে এখন নিরুপায় আজাব শাস্তি ছাড়া জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই তখন নিজের ওপর খুব অসন্তুষ্ট হবে আল্লাহ বলছেন তুমি আর কতটা অসন্তুষ্ট হয়েছে নিজের ওপর আল্লাহ এর চৈত বেশি তোমার ওপর অসন্তুষ্ট ইন্না দিন কাফর নিশ্চয়ই যারা অস্বীকারী কাফের যারা কুফুরি করেছে ইমান নষ্ট করেছি ও না না তাদেরকে ডাক দেওয়া হবে বলা হবে আল্লাহর পক্ষ থেকে ফেরস তারা বলবেন্লাহ আকবর আনফুসাকুম। তোমাদের ওপর তোমাদের যে অসন্তুষ্টি তার চাইতে বেশি আল্লাহ পাকের অসন্তুষ্টি তোমাদের আল্লাহর গজব আল্লাহর ক্রোধ ওর চাইতে বেশি রয়েছে ইসদুদ্ন যখন তোমাদেরকে ডাকা হয়েছিল আল্লাহর দিনের দিকে এল আল ইমান ইমানের দিকে ফাতাক ফরুন তোমরা অস্বীকার করেছিলে মানতে চাওনি ক আলু তখন তারা বলবে রব্বানা আমি ও আহিয়ায় তানাসা তাই বে জুরুবে না ফাহাল এলা হরুজিমিন সাবির কিয়ামতের মাঠে বিচার দিবসে আল্লাহর কাছে দরখাস্ত করবে কাকুকে মিনতি করবে যে আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ আমার তানাস না থাইনি দুইবার আমাদেরকে মৃত্যু দান করেছো আর ও আহিয়াই তানা দুইবার করে আমাদেরকে প্রাণ দান করেছো দুইবার মৃত্যু কোথায় একবার মানুষের পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যখন না ছিল জিরো ছিল কিছু ছিল না লাম এখন সেই আমাজ কর এটাকে মৃত্যু বলা হয়েছে অস্তিত্ব ছিল না আর একবার মানুষ পৃথিবীতে আসার পরে যে মৃত্যু বরণ করেছে দুই মত আল্লাহ দিয়েছ ও আহিয়া দুবার করে আমাদের প্রাণ দিয়েছ মানে একবার পৃথিবীতে আমাদেরকে প্রাণ দিয়েছিল সময় দিয়েছিল আর একবার যখন পুনরুত্থান হবে তখন ফায়াতারাফ না বে জুনুবে না আল্লাহ আমাদের গুনা এখন আমরা স্বীকার করছি ভুল করেছি স্বীকার করছি ফাহাল এলা খরুজিমিন সাবিল এই বিপদ থেকে শাস্তি থেকে বের হওয়ার আল্লাহ কোনো রাস্তা আছে আল্লাহ একবার দুনিয়াতে বের করে দাও ভালো আমল করব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 কে কারণ <laughs> যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন হুসেন শাহিদুল্লাহ খান মাদানি আব্দুল রাজাক বিন ইউসুফ जहांगीर कैम छहल्लम कथा हादिसर इतिबिकाश अनुष्ठान আল্লাপাক এরশাদ করেছেন চরিত্রের কথা এই কাফেররা আখেরাতে এই জন্য আক্ষেপ করবে আর তাদের জাহান সম্মুখীন হইতে হবে যে তাদের কাছে এজাদ আল্লাহ এক আল্লাহকে যখন ডাকা হইত কেউ যদি শুধু আল্লাহকে ডাকত আল্লাহকে যদি শুধু ডাকা হয়তো কাফার তুম তোমরা অস্বীকার করতে এক আল্লাহর তৌহিদের কথা নেবে না যেখানে তৌহিদের কথা রসলের আদর্শের কথা আলোচনা হবে ওই সব জলসা মাহফিলে যাবেই না ও ইয়ুস রাখবেই আর যদি আল্লাহর সাথে সিরিক করা হয় উলিয়া উলিয়া দিতে পারেন এসব কিচ্চা কাহিনীর যদি ওয়াজ মহফিল হয় এ এছাড়াও যে কোনো রকমের সিরকুফুরি নাস্তিকদের যদি অনুষ্ঠান থাকে সেখানে দেখেন রাজনৈতিক অনুষ্ঠানে কত জনসংখ্যা আর ইসলামিক অনুষ্ঠানে মুসলিমরা অধিকাংশই হাজির নয় কেন যাবে গরজ নেই তো কারণ চোখের পর্দার আড়ালে দেখছে না কিছু তো আখের বিশ্বাস নেই তো ও প্রায় শেষ হয়েই গেছে ওটা জন্মসূত্রে শুধু পেয়েছিল আল্লাহ পাক বলছেন আল্লাহর সাথে সিরকের কথা যখন আলোচনা করা হয় তো মিনু তখন তোমরা বিশ্বাস করো এইরকম তোমাদের চরিত্র ছিল এই জন্য তো আজকে জাহান্নামী হইতে হয়েছে মালিক বিচারের মালিক একমাত্র আল্লাহ যিনি সর্বোচ্চ আয়াতি আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখিয়ে থাকেন আকাশ থেকে তোমাদের জন্য উপজীবিকা নাজিল করেন ইল্লা ইয়নীব আর উপদেশ একমাত্র তারাই গ্রহণ করে যারা হচ্ছে আল্লাহ অভিমুখী ফদল্লাহ মুখলসিন আল্লাহদ্দিন সুতরাং হে মানুষ তোমরা একমাত্র আল্লাহর জন্য তোমাদের কি নিখুঁত করি নিষ্ঠার সাথে আল্লাপাককে ডাকো আল্লাহর কাছে দোয়া করো ওলাউকারি হালকা ফেরুন যদিও কাফের মুশ্রেকরা তা ঘৃণা করে অপছন্দ করে বরদাস্ত হয় না তাদের তৌহিদের কথা রাফিউদ্দারাজ আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন সর্বোচ্চ মর্যাদার অধিকারী রাফিউদ্দারা জাত সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল্লাহাকবুল আলমিন আরশ যিনি আরোসের অধিপতি আরসের মালিক ইউলকি রুহামিন আম রেহি আলাম শাহমিন এবাদি তার বান্দাদের মধ্য থেকে যা চান যার উপর চান তার রুহ মানে তার ওহি এখানে রুহের তাফসির হচ্ছে ওহি যেমন রুহ আত্মা দিয়ে দেহকে সঞ্জীবিত করা হয়েছে আল্লাফাক আদমকে যতদিন আত্মাদের নিয়ে বডিটা এমনি খোল তৈরি হয়ে পড়েছিল মাটির আত্মা দিয়ে সঞ্জীবিত করেছেন আত্মা প্রত্যেকের দেহে আছে বলে এই দেহের মূল্য আছে আর কথা বলছেন চলাফেরা করছেন কিন্তু আত্মার নেই মূল্য নেই তাড়াতাড়িকে দাফন করো সরাব ঠিক তেমনি এই ওয়াহি দিয়ে মানুষের ইমানকে হৃদয়কে জীবিত করা হয় শির কুফুরিতে ভরা হৃদয়কে জীবনদান করা হয় এই ওয়াহি দিয়ে এই জন্য ওহিকে আল্লাপাক রুহ বলে আখ্যায়িত করেছেন আল্লাপাক তার বান্দাদের মধ্যে থেকে যা চান যার ওপর চান এই রুহ মানে ওহি নাজেল করে থাকেন লিউন যেরা ইয়মাত যাতে করে সাক্ষাতের দিন সম্পর্কে নবী সতর্ক করেন ইয় মাহম্বার এ জুন যেই দিন তারা বের হয়ে আসবে নিজ নিজ কবর থেকে বেরিয়ে আসবে তাদের মধ্য থেকে কোনো কিছুই অস্পষ্ট থাকবে না আল্লাহর উপর যে কেউ লুকিয়ে গেছে খুঁজে পাওয়া যায় না ওমুক আসামি কোথায় রে খুঁজে পাওয়া যায় না এমনটা হবে না কোথাও লুকাবারের জায়গা পাবেন লেমানিলমুল আল্লাহর পক্ষতে ঘোষণা হবে যে আজকে হাতে কোথায় রাজাগুলো। কোথায় বাদশাহ কোথায় কোথায় শাসক লেমানিল আজকে রাজত্ব কার হাতে লিল্লাহিলাহিদিল কাহার কোন জবাব আসবে না কোন মানুষের পক্ষে আল্লাহ পাক ঘোষণা করবেন শুনে রাখি একমাত্র আল্লাহর জন্য রাজত্ব আল ওয়াহিদিন একক আল্লাহ পাক জাহান নাম তৈরি করে রেখেছেন পাপিষ্টদের জন্য আর কেউ বলবে না আমি আমার ভক্তদেরকে নিয়ে যাব। এই ক্ষমতা কারণ নাই তাহলে আল্লাহ কাহার থাকল কোথায় আলিয়া তুজা কুল্লু নবসিমা কাসাবাদ প্রত্যেক ব্যক্তিকে তাদের কৃতুকার্যের বদলা দেওয়া হবে আজকে কোনো অত্যাচার হবে না হিসাব নিশ্চয়ই আল্লাহাকুল দ্রুত হিসাব গ্রহণকারী ও আনজের হুম ইউ আল্লাহাক বলছেন হে নবী তুমি মানবজাতিকে সতর্ক করে দাও নিকটবর্তী দিন সম্পর্কে ज क्या सन्निकटे ओ दिन के सतर्क कर एदिलकुब लदाल हान एक क्षेत्र मीन जख मानुषर हृदयगुली कण्ठागत है मानुषर प्राण ये चले आसे भय भीत ही मानुष जख भय खूब भीत ही जाए तक मन है प्राण उड़े जा मरे जा हार्ट एटैक आल्ला पा काफे जालेम गुनागार्वर अवस्था यकम পক্ষান্তরে যারা মোমিন সৎকর্মশীল দিনের ওপর ইস্তিকামত অটলতা ছিল সমস্ত কামু আল্লাহ ফাল আলিহিম আল্লাহ জানুন তাদের কোনো ভয়ও নেই তাদের কোনো দুশ্চিন্তাও নেই আল্লাপাক বলছেন যে যখন মানুষের প্রাণ কণ্ঠাগত হবে কাজে মিন আর তারা নিজের ক্ষোভকে নিজের দুঃখ কষ্টকে নিজেই চেপে রাখবে এত দুঃখ কষ্ট থাকবে যেটা প্রকাশ করবে কোথায় আর কি হালকা করে তাদের এই দুঃখ কষ্ট মালি জালেমিনা শাফিও তা সেই দিন জালেমদের না কোনো অন্তরঙ্গ বন্ধু হবে হামিম মানে ঘনিষ্ঠ দোস্ত না কোনো ঘনিষ্ঠ দোস্ত হবে ওয়ালা শাফি ইন আর এমন কোন সুপারিশকারী হবে যার কথা শোনা হবে ইতা আল্লাহ পাক শুনবেন কোন কোনো সুপারিশকারী হবে না কাফের মুশরেক যারা বড় শির করে মরেছে যারা নামাজ ছেড়ে মরেছে আল্লাপাক কোন সুপারিশকারী সুপারিশ কবুল করবেন না ইয়ালাম খায়নাতাল আয়ন পাক জানছেন ওই সব লোকদেরকে যারা চোখের খেয়ানত করে চোখের দ্বারা তারা মানুষের খেয়ানত করে এটা ব্যাপক অর্থ চোখের ইশারাই যদি এমন কোন অন্যায়ের নির্দেশ দেয় অনেক যারা বড় নেতা আছে চোখের ইশারায় খুন করতে বলে দিল সেরে দাও এক চোখের ইশারায় লুটপাট করে না। একটা ইশার তো গোটা গ্রামকে লুটপাট করে নিল চোখেরই সারা কথা মুখে বলেনি আল্লাহ ফাঁক তাও জানছেন এটাকে যে কোনো ক্ষেত্রে খায়ানা চোখের খেয়ানত চোখের খেয়ানত হচ্ছে যা আল্লাহ দেখা হারাম করেছেন তা দেখা সে বুলু ফিল্ম হোক আর সিরিয়াল মহিলার ছবি হোক আর মহিলা হোক দেখাচ্ছেন ভান করছেন আমি খুব ভালো মানুষ আর ওই তাকাচ্ছেন এই থেকে চোখের খেয়ানত চোখের বহু রকমের রয়েছে ফিস সুদূর আর মানুষ যা অন্তরে লুকিয়ে রাখে তাও আল্লাহফাক আলম জানে ওল্লাহ ইয়াক দিবিল হাক আল্লাহাক নাই সঙ্গত ফায়সলা করেন্লা দিন এতগোনা মিন্দু নেহি লি আর আল্লাহকে বাদ দিয়ে যে যেসবকে এর আহ্বান করে থাকে উপাস্যদেরকে ডেকে থাকে লা বিসাই তারা কোনো ফয়সলা করতে পারে না দুনিয়ায় কোনো সিদ্ধান্ত করতে পারে যে এই দেবো এই নেব আর না আখের এই ফায়সালা সিদ্ধান্ত তাদের হাতে আছে একে জাহ্নাত দেবো একে জাহান্ন দেবো একে রক্ষা করবো লা কোনো কিছু তারা ফয়সলা করার অধিকার রাখে না ইন্নআল্লা হসমিউল বাসী নিশ্চয় আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন আওয়ালাম ইয়া সিরুফুল আল তার পৃথিবীতে ভ্রমণ করে দেখে না ফায়ানজরু তারা দেখত একটু কেইফা কানা আকেবাতুল্লিন কান উমিন কাবলিহিম যারা এদের পূর্বে ছিল আরব মুশ্রেকদের পূর্বে ছিল তাদের পরিণাম কি হয়েছিল প্রত্যক্ষভাবে তাদের সম্পর্কে বলা হয়েছে আর পরোক্ষভাবে ক্যামত পর্যন্ত প্রত্যেক চিন্তাশীল মানুষকে বলা হয়েছে একটু চিন্তা করে দেখো তোমাদের আগে সব ঘটনা যে ঘটেছে সুনামি ঘটেছে স্যান্ডি ঘটেছে শিখো কিছু শিখো আরও যেসব বিপদ আপদ পৃথিবীতে আসছে থেকে কিছু শিখো কি পরিণাম তাদের হয়েছিল তাদের পাপ কী ছিল অপরাধ কী ছিল একটু চিন্তা করে দেখেছ যে পাপের কারণে আল্লাহ ধ্বংস করেছেন কান হোম আসাদ দামিন হুম কৌওয়াত আসার আনফিল আর তারা শক্তির দিক থেকে বড় প্রবল ছিল এদের চাইতো আরব মুস্তেকদের চাইতো ও আসারান ফিল আর আর পৃথিবীতে তাদের স্মৃতিচিহ্নের দিক থেকেও বড় প্রবল ছিল অনেক স্মৃতি ছেড়ে গিয়েছিল অনেক কিছু তারা করেছিল কিন্তু তাদেরকে এসব রক্ষা করতে পারেনি ফাঁ আজাহম্লাহ বেজুনু বহিম তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পকড়াও করেছিলেন অমা কান মিনাল্লাহ মিওয়া আল্লাহর কবল থেকে তাদেরকে কেউ রক্ষা করার হয়নি জাহালিকা বিআম রসুল আল্লাহা কেন ধ্বংস করেছিল এসব পাপিস্ট জাতিকে এই জন্য যে তাদের কাছে তাদের রসুলরা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসত ফাঁকা কিন্তু তারা অস্বীকার করত কুফুরি করেছিল ফাহ তখন আল্লাহাক তাদেরকে ধরে ফেলেছিলেন ইন্না হু কউইন শুল একাব নিশ্চয়ই আল্লাহাক রবুল্লা প্রবল শক্তিধর বড়ই শক্তির অধিকারী সদীদুল এখাব এবং কঠোর শাস্তিদাতা ওলা কাদার সাল্লাম ওসাবি আয়াতেন সুলতানি মোবিন আল্লাহাক বলছেন আর স্পষ্ট আয়াত বিধান এবং স্পষ্ট দলিল প্রমাণ মৌ পাঠিয়েছিলাম এলা ফের আউন ওয়াহামান ফের হামানের কাছে আর কারুনের কাছে ফাঁকা এরা বলেছিল শাহেরুন ক্যাজাব মসা হচ্ছে জাদুঘর ক্যাজাব আর মিথ্যাবাদী হালামাজা আহমিল হাক মিন ইন্দানা যখন আমার পক্ষ থেকে এই মুসা আল ইসলাম তাদের কাছে সত্য নিয়ে আগত হয়েছিল কালু তখন তারা বলেছিল উখতুলু আবনাজিন আমানু মা এ মূসার সাথে যারা মমিন মুসলিম হয়েছে তাদের সন্তানদেরকে খুন করো ছেলে সন্তান রাখিও না ওয়াস্তাহ নিসাহমার এদের নারীদেরকে মেয়েদেরকে ছেড়ে দাও কারণ এদেরকে দাসী রাখতে হবে কিন্তু ছেলে আশঙ্কা কাছে ছেলে মানুষ হলে এদের ছেলে রাখবে না ওমাকে ফেরি না ইল্লাফিউ দলাল আল্লাহা বলছেন কাফের ওয়াশিকারকারীদের ষড়যন্ত্র ও কার্যকর হয়েছে ইল্লাফি দলাল কোনো কাজে আসেনি ফেরাউন কত রকমের ষড়যন্ত্র করেছে কিন্তু কোনোটাতে সফল হয়েছে ব্যর্থ হয়েছে শেষে ধ্বংস হয়েছে ওয়াক আলাফির আউনও ফেরাউন বললো একদিন জারুনি একদিন রাগে গরম হয়ে তার সংসদ সদস্যদেরকে নেতাদেরকে বলছে জারু আমাকে ছেড়ে দাও তো যেমন আজকাল বলেন না কেউ মিজাজ গরম হলে ওকে ধরে নেই কেউ কিন্তু ছাড়ো আমাকে একে রাখব না এই ফেরাওয়ান বলছে জারু ছেড়ে দাও আমাকে আক্তুল মূসা মূষাকে খুন করব। আল্লাহ যদি না চান তো কেউ খুন করতে পারে ওয়ালি এদ রব্বাহ আর মূসার রব কোথায় আছে খুব ডাকুক খুব দোয়া করুক কে রক্ষা করে মূষাকে দেখছি আমি এমনি আখাফ আইও বাদ দে আমার ভয় লাগছে যে তোমাদের ধর্মই পাল্টে দিবি তোমাদেরকে একবার বিধর্মী বানিয়ে দেবে তোমরা ঠিক পথে আছো হ্যাঁ জনসাধারণকে এইভাবে বেকুপ বানায় নেতারা ধর্মীয় নেতারা আর যারা ক্ষমতা নেতৃত্বে রয়েছে পয়সার নেতৃত্বে রয়েছে এরা এইভাবে জাতিকে ধ্বংস করে বিভ্রান্ত করে বোকা বানায় এদেরকে আউ আইন ইউজ হে রাফিল আর ফাসাদ অথবা এই ভূমিতে অর্থাৎ মেশরে এ বিপর্যয় সৃষ্টি করতে চায় মোসা আল সালাম কোথাও ফেতনা ফাসেল করেছিলেন কিন্তু এরা পেশ করে আজকাল ওই রুখে বলা হয়েছে যত ভালো মানুষ ধার্মিক মানুষ দাঁড়িয়ে আছে এ সন্ত্রাসী এদেরকে দেখি ভয় আজকাল কুফুরি শক্তির চক্রান্ত এগুলি ফেরাউনি চরিত্র এগুলো ওয়াকালা মুসা মুসা সালাম বললেন দোয়া করলেন আল্লাহর কাছে যখন হুমকি দেওয়া হলো খুন করার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক পান দিলেন মোসা আলি সালাম এনে ও বে রব্বি ওর আমি আমার প্রতিপালকের আশ্রয় গ্রহণ করছি আ তোমাদেরও তিনি রব আল্লাহ তার আশ্রয় গ্রহণ করছি মিন করলে মুাব্যের প্রত্যেক অহংকারীর অনিষ্ট থেকে লাউমিনবি অমিল হেসাব যে অহংকারী পরকালে বিশ্বাসী নয়। যাতে করে তোমরা আমার কোনো কিছুই ক্ষতি না করতে পারো আল্লাহ যেন আমাকে পানহাতে রাখেন ওয়াকালা রজল মিন আলে ফির আউন এই আয়াতে যে রজল উন্মিন বলা হয়েছে এক মমিন ব্যক্তি এই শব্দটিকে নিয়ে বা এই লোকের ঘটনাকে নিয়ে ঈশ্বরার নাম হয়েছে সুরায় মমিন এক মমিন ব্যক্তি যার সম্পর্ক ছিল ফেরাউনের বংশের সাথে ফেরাউনেরই আত্মীয় একতম ইমান আহ সে মুসলিম হয়ে গেছিল মমিন হয়ে গেছিল কিন্তু লুকিয়ে রেখেছিল জানতে পারলে তো বাঁচা যাবে না লুকিয়ে রেখেছিলো তার ইমানকে আতাক তলুন আর আই আইয়াকুলা রব্বি আল্লাহ মুসা সালামের সাল্লামের এবং ফেরাউনের দলেরই যেন লোক এইভাবে মুসা আলি সাল্লামকে বাঁচাবার চেষ্টা করলেন উপদেশ দেওয়া শুরু করলেন ফেরাওনকে আর ফেরাউনের সাথী সঙ্গীদেরকে আতাকতলুন রাজনী আল্লাহ তোমার নিরীহ ব্যক্তিকে হত্যা করবে যার অপরাধী কি কোনো তো অপরাধ করেনি শুধু এতটুকু বলছে যে আমার রব আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ মাহবুদ আল্লাহ এই কথাই না বলছে আর কি বলছে আর কোন অপরাধটা করেছে ওয়াকাদি জা আকুম্বিল ভাই না তুমি রব বেক তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ মজেজাও নিয়ে এসেছে ব্যক্তি আর বললো দেখো মৃত্যু হয় যদি সত্যবাদী হয় আর তাকে তোমরা খুন করো তাহলে তোমাদেরকে আল্লাহ ছেড়ে দেবে আর তিনি যদি সত্যবাদী হন ইসিফ কুম বাজুল যেই প্রতিশ্রুতির কথা মূসা তোমাদেরকে বলছে সেই আজাব যে শাস্তি যে তোমাদের উপর এসে পড়বে ইহদি মনুহা মুসরিফুন কাজ আল্লাহ পাক এই রকম ব্যক্তিকে রাস্তা দেখান না সঠিক যেই ব্যক্তি বাড়াবাড়ি করে আর যেই ব্যক্তি মিথ্যেবাদী হয় আমাদের সময় এখানে শেষ হয়েছে আল্লাপাক রবুল্লা আলম যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে সত্যপথে চলার তৌফিক দান করেন আল্লাহ পাক আম্বা রসুলগণের রাস্তার অনুসরণে যেন তৌফিক দান করেন কাফের জালে মহংকারীদের রাস্তা থেকে আল্লাহ পাক মমিন মুসলিমদেরকে ভালো মানুষদেরকে আল্লাহ পাক যেন রক্ষা করেন আল্লাহাক যেন সকল মানুষকে হৃদায়ত দান করেন সুমতি দান করেন চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন হক না হকের পার্থক্য করার তৌফিক দান করেন সত্যকে জেনে তা গ্রহণ করার মতো মন মানসিকতা দান করেন সুহান আরবফুল ওয়াসালাম আলমর সলীন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء مذ عرفت الله ربي حلوة حلوة حلوة حياتي مذ عرفت الله ربي أشرق النور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 থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ বিআইসি টাকা ট্রান্সফারের জন্য কল করুন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন